আব্দুল্লাহ হেবনু উমর ওদেলাহ তাল্লান্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুমার সালাতে আসবে সে গোসল করে